সপ্তবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ডাক্তার সরকারকে উপদেশ অহংকার ভালো নয় বিদ্যারামী ভালো তবে লোকশিক্ষা হয় শ্রীরামকৃষ্ণ অহংকার না গেলে লাভ করা যায় না উঁচু ঢিপিতে জল জমে না খাল জমিতে চারিদিককার জল হুরহুর করে আসে ডাক্তার কিন্তু খাল জমিতে যে জল আসে তার নৈনিতাল মানস সরোবর যেখানে কেবল আকাশের শুদ্ধ জল শ্রীরামকৃষ্ণ কেবল আকাশের জল বেশ ডাক্তার আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে ডাক্তার হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তবে একটি কথা আছে যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় ভালো জল হেগো জল এসব হিসাব থাকে না তাঁকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায় কখনো কাঁচা লোকের কাছেও যায় কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না যখন তিনি জ্ঞান দেন কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না বিদ্যার আমি ভক্তের আমি যদি হয় তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য তাকে লাভ না করে লেকচার তাতে লোকের কি উপকার হবে নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গিচ্ছিলাম তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে লিখে এনেছে পরবার সময় আবার চারিদিকে চায় ধ্যান করছে তা একবার আবার চায় যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক-ঠিক হয় না একটা কথা যদি ঠিক হলো তো আর একটা গোলমেলে হয়ে যায় সামাধ্যায়ী লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত তাতে কোন রস নাই তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো। দেখো যিনি রসস্বরূপ আনন্দ স্বরূপ তাঁকে এইরূপ বলছে এ কি হবে এতে কি লোকশিক্ষা হয় একজন বলছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে গোয়ালে আবার ঘোড়া সকলের হাস্য তাতে বুঝতে হবে ঘোড়া নাই ডাক্তার সহাস্যে গরুও নাই সকলের হাস্য ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন সকলে হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন ইনি কে ইনি কে পল্টু ছোট নরেন ভূপতি শরৎ শশী প্রবৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার একেকটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন ইনি বিয়ে পরীক্ষা দিবেন ডাক্তার একটু অন্নমনস্ক হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি দেখ গো ইনি কি বলছেন ডাক্তার শশীর পরিচয় শুনিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন ডাক্তার তা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি আশ্চর্য আমি মূর্খ তবু লেখাপড়া ওয়ালারা এখানে আসে এ কি আশ্চর্য এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা আজ কোজাগর পূর্ণিমা রাত প্রায় নয়টা হইবে ডাক্তার ছয়টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন গিরিশ ডাক্তারের প্রতি আচ্ছা মশাই এরকম কি আপনার হয় এখানে আসবো না আসবো না করছি যেন কি টেনে আনে আমার নাকি হয়েছে তাই বলছি ডাক্তার তা এমন বোধ হয় না তবে হার্টের কথা হার্টই জানে শ্রীরামকৃষ্ণের প্রতি আর এসব বলাও কিছু নয়